আমাদের কাছে উপস্থাপন করছেন আল্লাহ রাসুল্লামের কাছে প্রশ্ন হিসেবে উপস্থাপন করার মাধ্যমে এবং আল্লাহ মোহাম্ম বলছেন মুসার কাহিনীর এই অংশটি এটা এসে পৌঁছেছে কি ওহাল হাদিসা বর্ণনা শুরু করার এক অসাধারণ ভঙ্গি হাদিস আরবিতে এই শব্দটির মাধ্যমে নতুন কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে কাজে আল্লাহ মুহম্মদ আল্লাহ তিনি আমাদেরকে বুঝাতে যাচ্ছেন তিনি মুসা আল্লাহ সাল্লামের কাহিনীর এমন একটি অংশ আমাদের সামনে জানাতে যাচ্ছেন যেটা আগে বর্ণনা করা হয়নি আজকের পর্বে ইনশা আমরা আল্লাহ মুহম্মদ আল্লাহর সাথে মূসা সালামের যে প্রথম সংলাপ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 আলোচনা রয়েছে কুরআন হচ্ছে এমন একটা কিতাব যা হৃদায়ত দান করে সঠিক পথের সন্ধান দেয় মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখায় এটাই হচ্ছে আলসু মালা যে কোরআন নাজিল করেছেন তার মূল উদ্দেশ্য এই মূল উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ মোহাম্মতাল্লাহ যখন ইতিহাস বর্ণনা করা দরকার তখন ইতিহাস বর্ণনা করেছেন যখন ভাষা শৈলী প্রয়োগ করা দরকার তখন ভাষা শৈলী প্রয়োগ করেছেন যখন বৈজ্ঞানিক বিষয়ের প্রয়োজন ছিল উদ্দেশ্য হচ্ছে হেদায়তের রসদ প্রদান করা আমরা আগেই বলেছি আলোচক মহাতালার সাথে সাইদ প্রথম সংলাপের বিষয়টি ছয়টি সুরাতে উল্লেখ করা হয়েছে তবে আমাদের আজকের এই আলোচনায় আমরা দেখতে পাই সুরা তোহার বর্ণনাকে মূল কাঠামো ধরে এই বৃত্তান্ত আপনার কাছে এসে পৌঁছেছে কি যখন তিনি আগুন দেখলেন ইসরা আনার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 রাতের বেলা তিনি সফররত অবস্থায় পথ হারিয়ে ফেলেছেন মধ্যরাত চারিদিকে অন্ধকার মরুভূমি এলাকা মরুভূমিতে আমরা দেখতে পাই দিনের বেলায় যেরকম প্রচন্ড গরম থাকে রাতের বেলা ঠিক তেমনিভাবে খুব দ্রুত তাপমাত্রা নেমে যায় এর মধ্যে যদি কোথাও আগুন জ্বলে মরুভূমি ফাকা স্থান তাহলে সেই আগুন সবারই দেখতে পাওয়ার কথা কিন্তু আল্লাহ সুতল কুরআনে যেভাবে আমাদের সামনে বর্ণনাকে উপস্থাপন করেছেন যখন তিনি আগুন দেখলেন কাজ না মুসাইসাল্লাম তিনি একমাত্র দূরে একটা পর্বতের উপরে পাহাড়ের উপরে আগুন দেখলেন এবং তিনি তার আগুন দেখেছি তোমরা অবশ্যই উম কসু তুমি এখানে অবস্থান করো ইন্নি আনাস্তু না নিশ্চয়ই আমি আগুন দেখেছি আরবিতে আমার জানি ইমনি শব্দটা ব্যবহার করা হয়ে থাকে জোর দেওয়ার জন্য নিশ্চয়ই অবশ্যই এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য অর্থাৎ যখন আপনি কাউকে কোনো কিছুর প্রতি নিশ্চিত ভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করাতে যাচ্ছেন কনভিন্স করাতে যাচ্ছেন তখন আপনি এই ইন্নি শব্দটাকে ব্যবহার করে থাকেন এর মাধ্যমে সেই সময় সাইদিনা মুসাল্লাহাম এবং তার স্ত্রীর মধ্যে কি বিষয় নিয়ে সংলাপ হয়েছিল তিনি তার স্ত্রীকে নিশ্চিতভাবে ভাবে আমি আগুন দেখেছি তোমরা এখানে অবস্থান করো সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহ সুহামতাল্লাহ সেই আগুনকে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 ফলাম্মা এরপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন তিনি আওয়াজ শুনতে পেলেন লাম্মা শব্দটি আরবিতে ব্যবহার করা হয় এমন কোনো ঘটনাকে বর্ণনা করতে যা বেশ কিছুটা সময় নিয়ে নেয় মূস আলাহাম যখন তিনি একেবারে অপরিচিত একটা জায়গায় অন্ধকার রাতে পাহাড়ে উঠছেন তিনি এই অঞ্চলে এই প্রথম পথ ঘাট না কাজেই এই কাজ করতে তার বেশ কিছুটা সময় লেগে গেল অপরদিকে অপরিচিত স্থানে মুসাল্লাহ সাল্লাম তার স্ত্রীকে বলছেন তুমি এখানে অপেক্ষা করো তার স্ত্রীকে তিনি নিচে রেখে এসেছেন পথ অবস্থায় মুসাফির অবস্থায় মুসা আলাহ্লাম অন্ধকারের মধ্যে শঙ্কিত এবং ক্লান্ত সফরের ক্লান্তি অনিশ্চয়তা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 এটাই একজন মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট এটাই ভিত্তিকর এর মধ্যে মুসাআ তিনি শুনলেন তাকে তার নাম ধরে ডাকা হচ্ছে যার কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন সে তাকে মুহূর্তের মধ্যে মুসা আলু সাল্লাম প্রচন্ড খাবরে গেলেন তার জন্য ছিল এটা একটা শখ এরপরের ঘটনা কি এর পরের ঘটনা এক সুমহান ইতিহাস সমস্ত আসমানের যিনি সৃষ্টিকর্তা বিশ্বজাহানের প্রতিপাদক আল্লা সুহানি তার একজন ক্ষুদ্র বান্দার সঙ্গে তার একজন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লা সুত কুরআনে বর্ণনা করেছেন তিনি বলছেন জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র উপত্যকায় তুয়াই চলে এসেছ মুসা আল্লাহ সাল্লাম অন্ধকার রাদে কিছু দেখতে পাচ্ছেন না তিনি আগুনের সন্ধানে এখানে এসেছিলেন এখন আসার পর তিনি প্রচন্ড শক্তিশালী প্রভাবশালী জোরালো কণ্ঠ তিনি শুনতে পাচ্ছেন এক আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন এই আওয়াজ কোথেকে আসছিল অন্যত্র আল্লাহ কাছে বর্ণনা করে বলেছেন যখন মুসা সেখানে পৌঁছাল তখন পবিত্র ভূমিতে তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হল হে মোসা আমি আল্লাহ রানের র বিশ্বজাহানের পালন কর্তা মোসা আল্লাহ শব্দ শুনলেন কিন্তু এখনো পর্যন্ত তিনি কিছুই দেখতে পাচ্ছেন না প্রচন্ড শক্তিশালী প্রভাবশালী একটা কণ্ঠ তিনি শুনতে পেলেন আওয়াজ শুনতে পেলেন তুফান আল্লাহ সেই সময়ে সেই স্থানের পরিস্থিতি পরিবেশ অবস্থা কেমন ছিল নিঃসন্দেহে এক অতি উচ্চ মহান পরিবেশ সেই স্থানে সৃষ্টি হয়েছিল মূসা আলাহিসাল্লাম সেই আওয়াজ শুনে ধন্য হলেন যে স্থান থেকে সেই আওয়াজ ভেসে আসলো সেই পরিবেশ সমস্ত স্থান ধন্য হল কিন্তু মৌসা আলাহিসাল্লাম তিনি কে জন্য প্রস্তুত ছিলেন সেই সুমহান পরিস্থিতি বর্ণনা করার সাধ্য আমাদের নেই একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ সেই পরিস্থিতিকে যথার্থভাবে বর্ণনা করতে পারেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি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 মূসা আল্লাহলাম ধারণাও করতে পারেননি কি ঘটনা ঘটতে যাচ্ছে তিনি মোটেই প্রস্তুত ছিলেন না একেবারে অপ্রস্তুত অবস্থায় জুতা পায়ে তিনি সেই পবিত্র স্থানে চলে এসেছেন এবং তিনি শুনতে পেলেন আল্লাহ সুহামাতচয় প্রকাশ করে মূসাকে বলছেন পায়ের জুতা খুলে ফেলো নিশ্চয়ই তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ মুসা আলাহিসাল্লাম সাথে সাথে নিজের জুতা খুলে ফেললেন তিনি বুঝতে পারলেন বিশ্বজাহানের রব আসমানের সৃষ্টিকর্তা জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুভানতাল্লাহ সরাসরি তার ক্ষুদ্র বান্ধার সঙ্গে কথা বলছেন আল্লাহ তিনি গেছেন হয়তো তিনি মনে করছেন যে আমি ভুল জায়গায় ভুল সময় চলে এসেছি জুতা পায়ে এখানে আমার আসা উচিত হয়নি পবিত্র স্থান তিনি ভুল সময় চলে এসেছেন কিন্তু আল্লাহ তিনি কি বলছেন আল্লাহ বললেন ও আনা ইার এবং আমি তোমাকে মনোনীত করেছি আল্লাহ বলছেন আমি তোমাকে বাছাই করেছি নির্বাচন করেছি মনোনীত করেছি এ আয়ের ব্যবহৃত শব্দটাও আমরা দেখতে পাই বিশেষভাবে লক্ষণীয় যখন আরবিতে কেউ বলে ইফতার তোকা এর অর্থ আমি তোমাকে নির্বাচিত করেছি কিন্তু আল্লাহ মতালা তিনি এখানে বলছেন ও আনা ইফতার তুকা অর্থাৎ আমি শব্দটিকে আল্লাহ দুইবার ব্যবহার করেছে আরবিদি যখন তোমার সর্বনামকে দুইবার ব্যবহার করা হয় তখন সেই বিষয়ের এক্সক্লুসিভ গুরুত্বকে বোঝানো হয়ে থাকে আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলছেন এবং আমি আমি তোমাকে নির্বাচিত করেছি যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে আল্লাহ জোর দিয়ে বললেন আমি তোমাকে মনোনীত করেছি এই মিটিং এই সাক্ষাৎ অ্যাপয়েন্টমেন্ট এটা মৌসা আল্লাহাম ঠিক করেননি এমন নয় যে তিনি পদ ভুল করে এখানে অনিচ্ছা অনিচ্ছাকৃতভাবে চলে এসেছেন বরং আল্লাহ সুহামতাল্লাহ মুসা আল্লাহিসাল্লামকে বহু আগে থেকেই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 ছিল কেন তাকে সেই ফিতনার কারণে মিশর ছেড়ে বের হতে হল হিজরত করতে হলো নির্বাসিত দশ বছরের জীবন মাদায়ানে কাটাতে হলো অনিচ্ছাকৃতভাবে তার এক সামান্য ঘুষি এক ব্যক্তি নিহত হয়ে গেল এবং পরবর্তীতে তার জীবনে একটা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 এই জন্য আল্লাহ তাল্লাহ এই শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি যাকে নির্বাচন করেছেন তার মধ্যে খায়ের রয়েছে কল্যাণ রয়েছে তিনি যাকে নির্বাচন করেছেন তার চূড়ান্ত পরিণতি হচ্ছে কল্যাণজনক চূড়ান্ত পরিণতি হচ্ছে শুভ মুসা আলাহিসাল্লামের কাছে আল্লাহ মোহাম্মতাল্লাহর প্রথম আদেশ ছিল তুমি তোমার জুতা খুলে ফেলো এটা মূসা আলাহিসাল্লামকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে স্বাভাবিক হতে এবং প্রস্তুত হতে সাহায্য করলো এরপর আল্লাহ মোহাম্মতোল্লাহ তাকে বলছেন ফার্স্ট নামি লিমা ইউহা তোমার কাছে যা অহিনাদিল করা হচ্ছে যা প্রত্যাবশ করা হচ্ছে সেটা তুমি শুনতে থাকো মোসা তিনি বুঝতে আল্লাহ সঙ্গে কথা বলছেন তিনি সাথেই সেই সাথে শুনছেন কিন্তু আল্লাহ আবার যখন বললেন যা অহিনাদিল করা হচ্ছে তুমি মহোযোগের সাথে তা শুনতে থাকো সুহান আল্লাহ এর মাধ্যমে বুঝানো এর মাধ্যমে বুঝানো হচ্ছে আল্লাহ সুবহান তাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কোন বিষয় সম্পর্কে বলতে যাচ্ছেন সেই বিষয়টা কি ছিল আল্লাহ সুবাহ বললেন আল্লা সুহ বললেন আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নেই ইলাহা ইল্লা আনা বুধনি আমার দাসত্ব করো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 মেনে নিতে বলছেন আনুগত্য স্বীকার করতে বলছেন বা বুধনি নিজেকে আমার দাসে পরিণত করো এবং তিন নম্বর বিষয়ে আলোচ মাতা সেই আনুগত্যকে কিভাবে প্রকাশ করা হবে সালাহ কাজ কাদের মাধ্যমে আনুগত্যকে প্রতিষ্ঠা করা সেই বিষয়টি আমাদেরকে সেই বিষয়টি সাইদিন মোসালসাল্লামের কাছে আলোচনা মতওয়ালা ওহিনাদিল করছেন প্রথমে ইল অর্জন দ্বিতীয়তে সেই ইলমকে স্বীকার করে নেওয়া তিন নম্বরে সেটাকে কাজের মাধ্যমে প্রকাশ করা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 এটা অনেকটা সালামকে পরবর্তী ঘটনাগুলোর জন্য প্রস্তুত করে দিল যেমন আমরা দেখতে পাই সালাতের পূর্বে আমরা কি করি ওদু করি এবং আমাদের জুতা খুলে ফেলি ওদু করার মাধ্যমে আমরা পরবর্তী সালাতের জন্য প্রস্তুত হই এরপর আল্লাহ সুহান আল্লাহ বলছেন ও আকিম সালাত আলী আমাকে স্মরণ করার জন্য সালাত প্রতিষ্ঠা করো সালাত কায়েম করো শেষের কথাটি বুঝার জন্য আমরা একটা ছোট্ট পটভূমি উপস্থাপন করতে পারি মোসা্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে বড় ঘটনা কোনটা ছিল নিঃসন্দেহে আল্লাহ মোহাম্মতলা যখন সরাসরি তার এই বান্দার সঙ্গে কথা বলেছেন আল্লা সুমতো নিজে থেকে সংলাপ শুরু করেছেন এর থেকে বড় ঘটনা আর কি হতে পারে মোসা আলু সাল্লামের জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা দুনিয়াতে সাধারণ আমাদের জীবনে আমরা যখন কোন বিখ্যাত কোনো ব্যক্তির সাক্ষাৎ লাভ করি আমরা সেই ঘটনাকে কিছুতেই ভুলে যাই না সেই ঘটনা আমরা সবসময় মনে রাখি বিভিন্ন ব্যক্তিদের সাথে সেটাকে শেয়ার করি সবকিছু ভুলে গেলেও সেই বড় ঘটনা সেই ভুলে যাই না মূসা সালামের জীবনের সবচেয়ে বড় নিঃসন্দেহে তার সঙ্গে কথা বললেন সেই পবিত্র তুয়া উপত্যকায় এরপর আল্লাহ মোহাম্মদাল্লাহ কি মূসা আলাহিসাল্লাম কিভাবে ভুলে যেতে পারেন এটা অসম্ভব কিন্তু আল্লাহ তাল্লাহ তাকে আদেশ করে বলছেন যদি আমাকে স্মরণ করতে চাও আমার জিকিরের জন্য আমাকে স্মরণ করার জন্য তোমাকে যে কাজ করতে হবে সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে সালাতের গুরুত্ব কত বেশি এবং সালাতের প্রাথমিক উদ্দেশ্যে স্মরণ করা যদি আপনি সালাদকে প্রতিষ্ঠিত না করেন এর অর্থ আপনি আল্লাহ সুহাম্মাল্লাহকে ভুলে গেছেন আল্লাহ সুহাম্মাল্লাহর সম্পর্কে আপনি যথার্থভাবে তাকে স্মরণ করছেন না তার সম্পর্কে উদাসীন এবং গাফিল হয়ে গেছেন সালাতের গুরুত্ব বুঝতে গেলে আরেকটি পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে সংলাপে শুরু তেরা সমা তাওহিদের কথা বলেছেন এরপর বলেছেন নিজেকে আমার দাসে পরিণত করো তৃতীয়তে বলেছেন সালাতের কথা সুতরাং এক এবং দুই নম্বর এই উভয় বিষয় বাস্তবায়নের মাধ্যম হচ্ছে সালাত। সালাত হচ্ছে তাউহিদকে গ্রহণ করার প্রকাশভঙ্গি আচরণ এবং নিজেকে আল্লাহর দাসে পরিণত করার প্রমাণ শুরু সালাতের আরেকটি গুরুত্ব আমরা দেখতে পাই এই আদেশ যখন সৈদিন মসালাহামকে আল্লাহ দিলেন তুমি সালালকে প্রতিষ্ঠা করো সেটা কখন দেওয়া হলো যখন আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি তার সঙ্গে কথা বলেছেন একই ভাবে আমরা দেখতে পাই রসুল্লাহামকে আল্লাহআ যখন ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করালেন এবং আল্লাহ সুহাম তাল্লাহ সবথেকে নিকটে নিয়ে গেলেন সেই সময়ে আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি আল্লাহ রসুলামের সঙ্গে কথা বলে তাকে এই সালাতের আদেশ দিয়েছিলেন সুতরাং সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা আল্লাহ সুহামতাল্লাহ সরাসরি সংলাপের মাধ্যমে তার নবীদেরকে আদেশ প্রদান করেছেন তাদেরকে নিকটে নিয়ে আল্লাহ মোহাম্মদাল্লাহ এই আদেশ দিয়েছেন তোমার সালাতকে প্রতিষ্ঠা করো তাওহিদ এবং সালাতের পর আল্লাহ মোহাম্মদাল্লাহ যে বিষয় সম্পর্কে মোসা আলাহিসাল্লামের সঙ্গে কথা বললেন সেটা কি ছিল সেটা হচ্ছে যে ভিত্তির উপরে তাউহিদ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ আমাদের সত্যিকারের যে জীবন আখিরাতের জীবন কিয়ামত সেই সম্পর্কে আল্লাহ মোহাম্মদাল্লাহ কথা বললেন আলা সু মোহাম্মদৌল্লাহ বললেন কিয়ামত অবশ্যই আসবে কিয়ামত অত্যাশন্য। কিয়ামত অতি নিকটবর্তী যা অলরেডি গতিশীল অবস্থায় আছে যা আমাদের দিকে চলে আসছে এবং এরপর আল সুমতলা বলছেন আমি সেটাকে গোপন রাখতে চাই अल्लाह सुहम्लायम कख संघटन रेखे अनुसार सठी कब क्या विषय की एकमत आल्ला सहम्मार इल्मे अंतर्भुक्त अल्लाह सुहम्मलायम कख है से विषय टी गोपन रखते पाई जाते प्रत्येके তার কর্ম অনুসারে ফল লাভ করে প্রত্যেকে যেই দিকে দৌড়িয়েছে যেই দিকে সাই করেছে বিমাতাস আ সেই অনুসারে যেন ফল লাভ করতে পারে সেই জন্য আমি কেয়ামত এই বিষয়টিকে গোপন রাখতে চাই সুবান মনসা আলাহাম যখন সেই পর্বতে উঠলেন তিনি কিভাবে উঠলেন সাই করে তাস আ এই শব্দের আক্ষরিক অনুবাদ হচ্ছে দৌড়ানো দৌড়িয়ে উঠা হজের সময় আমরা বলে থাকি সাই করা মনসা আল্লাহ সাল্লাম সেই পর্বতে উঠেছেন দৌড়ানোর মাধ্যমে সাই করে এবং আল্লাহ সুবাহতাল্লাহ তাকে বলেছেন প্রত্যেকে যে দিকে সেই সে অনুসারে যেন উপযুক্ত ফল লাভ করতে পারে কর্ম অনুসারে উপযুক্ত ফল সেই জন্য বললেন এরপর আল্লাহলাহ বললেন কাজে যে ব্যক্তি কিয়া মতে বিশ্বাস করে না নিজের প্রবৃত্তি অনুসরণ করে সে যেন কোনো ছিল যেগুলো আনুগত্য সম্পর্কে যে ব্যক্তি কিয়া বিশ্বাস করে না নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে সেই ব্যক্তি যেন আপনাকে এই বিষয়গুলো থেকে বিরত না করে সেক্ষেত্রে আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ সুমাত অল্প কয়েকটি বাক্যের মাধ্যমে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 নিঃসন্দেহে মৌসা আলাহামের জীবনের সবচেয়ে প্রভাবশালী মুহূর্ত সবচেয়ে ঘাবড়ে যাওয়ার মতো কিছু সময় কিছু মুহূর্ত আল্লাহ সুমতা যিনি মানুষের সৃষ্টিকর্তা মানুষের স্বভাব চরিত্রকে প্রকৃতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই মানসিকতাকে খুব ভালো করে জানেন কাজেই তিনি সাইরিনা মৌসা আল্লাহ সাল্লামকে সহজ হওয়ার সুযোগ দিলেন স্বাভাবিক হওয়ার সুযোগ দিলেন শান্ত হওয়ার সুযোগ দিলেন আল্লাহ সুহামতাল্লাহ এই বিষয়গুলোর পর প্রসঙ্গ পরিবর্তন করে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 যেমন নিজের শিক্ষক ওস্তাদ কিংবা পিতা তাদের তো মানুষ ভয় পায় কিন্তু এই ভয় হচ্ছে সম্ভ্রম সৃষ্টিকারী ভয় শ্রদ্ধা জাগ্রতকারী ভয় যেমন তাহলে তিনি কোরআানে বলছেন তিনি যদি কোন একটা পাহাড়ের উপরে কুরআনকে নাজিল করতেন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 এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুহামতোল্লাহ তিনি নিজে মুসাকে মুসাের সঙ্গে কথা বলে যাচ্ছেন মসাল সাল্লাম তিনি মহাদ সঙ্গে প্রত্যেকটি বিষয় শুনছেন এবারে আল্লাহ সুমতাল মুসা আল্লাহামকে একটা প্রশ্ন করেছেন সুতরাং তিনি বুঝতে বললেন এখন তাকে সরাসরি আল্লাহ সুহামতাল্লাহর সঙ্গে বিশ্ব জানের রবের সঙ্গে কথা বলতে হবে আল্লাহু আকবর এরকম পরিস্থিতিতে এরকম সময়ে একজন মানুষ কতটা নার্ভাস হতে পারে মোসা আলাহিসাল্লামের হাতে ধরা ছিল তার লাঠি মোসা আলাহিসাল্লাম আল্লাহ মহাম্মতাল্লাহ যখন প্রশ্ন করলেন তিনি বুঝতে পারলেন তিনি এখন আল্লাহ মহামতালার সঙ্গে কথা বলবেন আল্লাহ সুহাম্মালার সঙ্গে যোগাযোগ করার মহাদুর্লভ সুযোগ সরাসরি কথা বলার সুযোগ তিনি পাচ্ছেন কাজে স্বাভাবিকভাবে মোসা আলাহিসাল্লাম তিনি চাইলেন এই বিশেষ সুমহান সুযোগ এটা যেন দীর্ঘস্থায়ী হয় যেন আল্লাহ সহম্মতাল্লাহর সঙ্গে এই সংযোগকে তিনি ধরে রাখতে পারেন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 উত্তর দিয়ে যাচ্ছেন তিনি বলছেন আমি এর উপরে ভর দিই এর দ্বারা আমার পশুপালের জন্য গাছ থেকে পাতা ঝেড়ে ফেলি কিন্তু মুসা আলাহিস্লামের হাতে যা ধরা আছে সেটা শুধুই একটা লাঠি ছাড়ার কিছু নয় একটা লাঠি নিয়ে আর কত কিছু মুসা বলতে পারবেন মুসা আলাহিসাল্লাম কাজেই শেষ পর্যন্ত আর বলার মতো কিছু পেলেন না তিনি বললেন এবং এর মাধ্যমে আমার অন্যান্য কার্য চলে মুসা চাচ্ছিলেন এই সংযোগটা যেন টিকে থাকে জেনারাল সোমাদ সঙ্গে তিনি আরও কথা বলার সুযোগ পান किनी बोलें, में चले दिक विश्लेषण मुसाला जो बोल रत कि खुजे पेलें ना आलोचनार धाराता बजाय रेखे अल्लाह सुला कमल भाव मूसालाम के बलें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 जोरे आघात कर ठंडा हुआ शीतल, हुआ। गरम हुआ, शीतल हुआ, हुआ। कर गरम शीतल धातु आकृति प्रदान सामालाम केला दिखाई पर स्थितिशील अवस्था आबादिकर एक अवस्था सृष्टि करार्ध्य मुसाला जखी से लाठी के झड़े दिलेट सपर मत आकृति धारण कर छुटते शुरू करलोत्र आलासुमा बर्णना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 সেই লাঠির মধ্যে সাপের দীপন প্রদান করলেন আল্লাহ সুবহামতাল্লাহর জন্য এটা ছিল অন্য দশটা সাধারণ ঘটনার মতোই তার জন্য এটা হচ্ছে শুধুমাত্র কুনফাইক হাও এবং হয়ে যাও কিন্তু মৌসা আল্লাহ সাল্লামের জন্য নিঃসন্দেহে এটা ছিল একটি ভীতিকর ঘটনা অবিশ্বাস্য ঘটনা ছুঁড়ে ফেলার মতো প্রচন্ড বড় বিশাল আকৃতি একটা সাপের আকৃতি ধারণ করে সে তার যখন ছুটতে শুরু করল সুবহান্লাহ আল্লাহ সুবহান্লাহ মুহসা আল্লাহিসাল্লামকে কি বললেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন তুমি এটাকে ধরো পরিস্থিতিটা আমরা কিছুটা চিন্তা করার চেষ্টা করতে পারি মোসা আল্লাহাম আতঙ্কিত হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করেছেন অথচ আল্লাহ সুবহামতাল্লাহ তাকে বলছেন তুমি এটাকে ধরো আল্লাহ সুহামতোলাহ জানেন মুসাল্লাম ভিত কিন্তু আল্লাহ তাকে আদেশ করে বলছেন তুমি এটাকে ধরো এবং দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাক তুমি ভয় করোনা আতঙ্কিত মোসা আলাহিসাল্লামকে আশ্বস্ত করার জন্য আল্লাহ সুহামতাল্লাহ প্রথমে বলতে পারতেন তুমি ভয় করো ওটাকে ধরো কিন্তু আল্লাহ সুবাহাল্লাহ প্রথমে বলেছেন আদেশের কথা তুমি ধরো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 আপনি ভয় করবেন না আপনি নিরাপদেই থাকবেন ইন্নাকা মিনাল আমিন কাজেই এই লাঠিকে সাপে পরিণত করার ঘটনা এরপর সেটাকে সেই ভয়ঙ্কর সাপকে ধরার আদেশ দেওয়া এর মাধ্যমে ট্রেনিং দিলেন কিন্তু মোসাল আল্লাহ সাল্লাম তিনি কি জানেন এই ট্রেনিং এটা শুধুমাত্র আজকের আয়োজন নয় বরং বহু আগে থেকে যখন তার মা তাকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন বাক্সবন্দি করে তখন থেকে শুরু হয়েছে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 তখন বাইরের সেই কৃত্রিম মোহ আপনার কেটে যাবে কাজে দীর্ঘদিন ফেরাউনের ঘরে ফেরাউনের বাড়িতে লালিতপাহিত হওয়ার কারণে অন্যান্য বনিসাইল জাতির অন্যান্য ব্যক্তিরা তারা যেভাবে ফেরাউনের প্রভাবে প্রভাবিত ছিল মুসা আলাহ সাল্লামের অবস্থা তেমন ছিল না মূসা আল্লাহ সাল্লামের জন্য ফেরাউন তার ঘরের মানুষ কাজেই ফেরাউনকে মোকাবেলা করার জন্য ট্রেনিং মুসার জন্মের পর থেকে শুরু হয়েছে আজকের এই আয়োজন সেই ট্রেনিং এর চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত সেশন যখন সভা তাকে সুনির্দিষ্ট ভাবে দায়িত্ব প্রদান করবেন ফেরাউনের বাড়িতে রেখে ফেরাউনের লোক লস্কর মন্ত্রী পরিষদের সুযোগ দেওয়া কিভাবে অত্যাচার করছে সেগুলো জানা সেটাও সেই মিশনের অংশ ফেরাউন কি মিশনের মানুষ করতে শুরু করেছে ইলাহ হিসেবে গ্রহণ করেছে রব হিসাবে গ্রহণ করেছে অতিভক্তি এবং এর প্রভাব ফেরাউন তার ক্ষমতা প্রতিপত্তি প্রভাবের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 নির্মল উজ্জ্বল রূপে এক নিদর্শন রূপে কোন রকমের দোষ ত্রুটি ছাড়া আলাস বলছেন এটা এই জন্য যে আমার বিরাট আয়াতগুলোর মধ্যে থেকে নিদর্শনগুলোর মধ্য থেকে কিছু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি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 ভীত হও তাহলে তোমার হাতকে তোমার বুকের উপরে চেপে ধরো এই দুইটি অর্থাৎ লাঠিকে সাপে পরিণত করে দেওয়া এবং হাত থেকে উজ্জ্বল শুভ্র একটি আলো নির্গত হওয়া এই দুইটি আলোচমনতলা বলেছেন ফেরাউন এবং তার পরিষদবর্গের প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রমাণ হিসেবে রইল আমরা জানি এগুলো ছিল সাহিদ রাহু স্লাহাল্লামকে দেওয়া নয়টি মুজিজার মধ্যে অন্যতম দুইটি বিষয় যা আলসুমনতোলা তাকে দিয়েছিলেন অন্য গুলো সম্পর্কে আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ সামনের দিকে চেষ্টা করব মুস আল্লাহ সংলাপের একটি অংশ সমাপ্ত হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ আলসুমাত শুরু করলেন আলসুমাতা বললেন ইলা ইজ হ্যা ইউনা ফিরাউনের কাছে যাও সে চূড়ান্ত সীমা করেছে দারুণ উদ্ধত হয়ে গেছে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 এবং সুনির্দিষ্ট ভাবে মিশন জানিয়ে দিয়ে বলছেন তুমি ফেরাউনের নিকট যাও সে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে ইসহাবিলাউনের কাছে যাও তগা সে সীমা লঙ্ঘন করেছে কঠিন দায়িত্ব বড় আমানত কঠিন আমানত। আমানতাম মো সালাহাম যাদের ভয়ে ফেরাউন তার মন্ত্রিপরিষদ লোক লস্কর শূন্য সামন্ত তাদের ভয়ে তিনি মিশর ছেড়ে দশ বছরের নির্বাসিত জীবন কাটালেন মাদায়নে এই দীর্ঘ সময়ে প্রবাস জীবনের কারণে মোসা্লাম তার বাড়ির লোকে তার বাড়ির লোকজন ঘরের লোকজন মা পরিবার সদস্যের জন্য কাতরত অনুভব করছিলেন তাদের সাথে দেখা করতে যাচ্ছিলেন কিন্তু সেটাও তিনি করতে পারছেন না ফেরাউনের আতঙ্কের কারণে এখন আলো সুমাতাল্লাহ মুসাল্লাহ্লামকে আদেশ করে বলছেন তুমি ফেরাউনের কাছেই যাবে যাতে সে তোমাকে অনুসরণ করে কেন আলো সুমাতাল্লাহ সাইদিন মৌসা আল্লাহামকে এই কঠিন কাজের জন্য নির্বাচিত করলেন আমরা দেখতে পাই আল্লাহ মুসা আল্লাহামের যে দীর্ঘ কাহিনী আমাদের সামনে উপস্থাপন করেছেন সেখানে তার নবুয়াদবর্তী করেছেন তেমনি ভাবে নবুয়াদ দেওয়ার আগের যে ঘটনাগুলো নবুয়াদ পূর্ব মুসার জীবনী সেটা আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং সেই ঘটনাগুলোতে আমরা দেখেছি মোসা আলাহিস্লামের চারিত্রিক দৃঢ়তা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 সেটাই তাকে আল্লাহ সুমার কাছে রাসুল তিনি এই কাজের জন্য রিয়াকশন কে ছিল এই প্রসঙ্গে আমরা দেখতে পাই পরবর্তী অংশ মুসা আল্লাহিস্লাম যখন রিসালাত লাভ করলেন তিনি যে ব্যক্ত করলেন আল্লাহ তালার কাছে সেগুলো আল্লাহ একাধিক করেছেন এবং সেই সুরা সেই মিশন বাস্তবায়নের জন্য একটি আশঙ্কা ছিল ফেরাউন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে কিংবা তাকে হত্যা করতে পারে দুইটি দুর্বলতাকে আল্লাহ সুমতার কাছে মুসা উপস্থাপন করেছেন যা তিনি এই মিশন বাস্তবায়নের জন্য প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করছিলেন সেই দুটি দুর্বলতা ছিল বক্ষ সংকুচিত হয়ে আসে। এবং তার জিহবায় জড়তা চলে আসে দুটি এবং কারণে সাথে সেই সংলাপে মোসা আলাহাম আল্লাহ সুবাহার কাছে চারটি দোয়া করলেন পক্ষ সম্প্রসারিত করে দেওয়ার জন্য কাজকে সহজ করে দেওয়ার জন্য জিহবার থেকে দূর করে দেওয়ার জন্য এবং তাকে একজন সাহায্যকারী ব্যক্তি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 হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দিন আমরা দেখতে পাই মুসা ব্যক্তিত্ব ছিল তিনি করা মেজাজের করা মানসিকতার ব্যক্তি ছিলেন মুসা যখন অশালীন কোন বিষয় শুনতেন অবাস্তব অপ্রাসঙ্গিক যখন মানুষ যুক্তি হিসেবে দেখানোর চেষ্টা করতে এরকম বিষয়গুলো যখন মুসা আলাহিস্লাম দেখতেন তখন তিনি স্বাভাবিকভাবেই তিনি করা মেজাজের হওয়ার কারণে রেগে যেতেন আমরা দেখতে পাই অনেক সময় যখন মানুষ কোনো কারণে রেগে যায় তারা সেই ক্ষেত্রে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 যাতে তারা আমার মুসাল্লামের সেই সমস্যাটি ঠিক কি ছিল আল্লাহ আলাম তিনি ভালো জানেন যাই হোক মুসালসাল্লামের কারণে আলসার কাছে দোয়া করে বললেন আমার আমার জিহুবার জড়তাকে দূর করে দিন লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই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 जखने आल्लासूहत के भय करा दरकार से मानूष के भय कर दावत देवा थे बरत थी चुप थकी अतरिक्त लज्जानुभव करा भलो कथा बोलते ये दावत के दूरे सर जा मैं रखते हैं इसलमर दावत देवर जो टी भस्थापक हार दरकार नहीं प्रयोजन से आल्लासुहला जाते हैं सेप्टभर उस्थापन करा आल्लास मोहम्मद बक्तव्य এটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব কারণ আল্লাহ মোহাম্মতাল্লাহ যা বলছেন কুরআন কুরআনের বাণী রাসুল সাল্লাহামের হাদিস এটাই যথেষ্ট শক্তিশালী মৌসা এই যে সমস্যাগুলো ফিল করলেন দৃহবার জড়তা বক্ষ সংকুচিত হয়ে আসে এর জন্য সমাধানের বিষয়টাও তিনি চিন্তা করলেন সমাধান কি হতে পারে মুসাাম আলোসু মোহাম কাকে দোয়া করে বললেন ইয়া আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দিন আমার ভাই হারুনকে কেন মুসাল্লাম তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে চাচ্ছিলেন এর জবাব হচ্ছে তিনি বললেন তার মাধ্যমে তুমি আমার শক্তিকে বৃদ্ধি করো অন্যত্র অন্য অন্নসুরায় আলোসুমনতার কাছে মুসা উল্লেখ করেছেন এভাবে আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী বানিয়ে দিন আমার ভাই হারুনকে সে আমার থেকেও প্রাঞ্জল ভাষী আমার ভাই হারুন সে আমার থেকেও প্রাঞ্জল ভাষী কাদে তাকে আমার সাহায্যের জন্য প্রেরণ করুন সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করি যে তার আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে সুতরাং উভয় ক্ষেত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি মুসা আলাহি সাল্লাম বুঝতে পারলেন যদি তার কাজে আরেকজন ব্যক্তি অংশীদার থাকে এরপর যদি মোসা আলাহিসাল্লাম কোনো বিষয় উপস্থাপন করতে গিয়ে আটকে যান কিংবা তারা মুসা আল্লাহ সাল্লামকে মিথ্যাবাদীও প্রতিপন্ন করে এরপর একজন রিজার্ভ থাকবেন হারুন আলাহিসাল্লাম যিনি তার কাজে সহযোগিতা করবেন এবং মুসাল্লাহ্লাম বিষয়টিকে উপস্থাপন করেছেন এভাবে আমার পরিবারের মধ্য থেকে আমাকে একজন সাহায্যকারী দান করুন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 দিনের ক্ষেত্রে বাধা চলে আসে অনেকেই সেখানে আটকে যান কাজী মুসলাই তিনি বলছেন যে আমার পরিবারের মধ্যে আমাকে একজন সাহায্যকারী দান করুন এবং এর মাধ্যমে একই সাথে ভাতৃত্ব বোধের যে বিষয়টি সেটাও আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে যখন আপনি এবং আপনার পরিবার আপনার ভাই একত্রিত হয়ে কোন একটা কাজ করবেন নিঃসন্দেহ এটা অনেক শক্তিশালী একটা কাজ হবে এই জন্য আমরা দেখতে পাই রাজুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে সব সবসময় জামাতবদ্ধ অবস্থায় একত্রিত অবস্থায় থাকতে বলেছেন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 কুতিন করে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 মাকে নির্দেশ দিয়েছিলাম দরিয়ায় তীরে তাকে ঠেলে দেবে তাকে উঠিয়ে নেবে আমার শত্রু এবং তার শত্রু আল্লাহ মত খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করছেন এই ক্ষেত্রে আমাদের মনে হতে পারে মূসা আলাহিসাল্লামের জীবনের আগের ঘটনাগুলো কেন আল্লাহ সুহামতাল্লাহ উপস্থাপন করছেন কেন মুসা সাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন সুমান আল্লাহ আমরা দেখতে পাবো এই সংলাপের শেষের দিকে আল্লাহ সুহামতাল্লাহ যে বিষয়গুলোকে উপস্থাপন করছেন ফেরাউনের কাছে মহসা আলাহিসাল্লাম যখন দাওয়াত পৌঁছে দিলেন ফেরাউন সেই বিষয়গুলোকে উপস্থাপন করে ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে মোসা আল্লাহ সাল্লামকে মানসিকভাবে দুর্বল করে দিতে চাচ্ছিল আল্লাহ হওয়ার পর এই কারণে আল্লাহ সুহামতাল্লাহ তিনি আগেই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 এটা কিছুতেই সঠিক নয় কারণ আল্লাহ তিনি ব্যক্তিত্বকে খাটো করার জন্য ইস্যু করেছিল আল্লাহ সুহামতলাহ বললেন আল্লাহ বললেন পরবর্তী ঘটনা সম্পর্কে যখন তোমার বোন এসে বললো আমি কি আপনাদেরকে বলে দেব। যে কে লালন করতে পারে এরপর আমি তোমাকে তোমার মায়ের কাছেই ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় আল্লাহ বলছেন এরপর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে وَقتَلتََفسَ فَنَجنكَ مِنَ الغّ وَفَتَ كفتونون إ ام مك شدُشتتك مكدة أميد مكك بركتي وَفَتَكَفتونَ আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি এরপর তুমি অনেকগুলো বছর মাদায়েন বাসীদের মধ্যে অবস্থান করেছিলে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 বানিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি মৌসা আলাহিস্লাম নিজের আশঙ্কা দুর্বলতা করছেন আল্লাহ সোহামতাল তাকে জানিয়ে দিচ্ছেন আমি তোমাকে তৈরি করে নিয়েছি অর্থাৎ মৌসা আল্লাহ তিনি অলরেডি এই দায়িত্বের জন্য ফিট নিজের দুর্বলতা করেছেন আশঙ্কাকে উপস্থাপন করেছেন বিনয় হিসাবে যেটা তাকে আরো যোগ্যতা দান করেছে আর উপরে স্থান প্রদান করেছে মূসা যখন হারুন আল্লাহিস্লামকে তার রিসালাতে অংশীদার করে নেওয়ার জন্য দোয়া সেই দোয়াকে কবুল করলেন বললেন তুমি এবং তোমার ভাই আমার আয়াত সহকারে যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না তোমরা উভয়ে ফেরাও কাছে যাও কারণ সে খুবই উদ্ধত হয়ে গেছে ইন্নাহ তগা সে তুরান্ত সীমা লঙ্ঘন করেছে সুতরাং এই আয়াতের মাধ্যমে অংশীদার করে দিয়েছেন কিভাবে সেই দাওয়াত করতে হবে আল্লাহ এত বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় সাইদিনা মোসাের কাছে জানিয়ে দিচ্ছেন মূসা আলাহিস্লামের প্রত্যেকটি বিষয়কে আলাহ প্রস্তুত করে দিচ্ছেন আলহ্লাহ বলছেন এরপর তোমরা তাকে নরম ভাষায় কথা বলো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 আমরা কখনো কখনো মানুষদেরকে দাওয়াতে সম্পর্কে ইসলাম সম্পর্কে বলি কিন্তু আমরা ইসলাম আনলে কি হবে সেটা সম্পর্কে বলি ইসলাম না আনলে কি হবে আল্লাহ কিভাবে শাস্তি দিবেন কিভাবে দান করবেন কুফরের ভয়ঙ্কর পরিণতি কি সেগুলো বলতে আমরা দ্বিধে অনুভব করি তদন্তে অনুভব করি আমরা বলতে ভুলে যাই যে ইমান না আনলে আপনার ভয়ঙ্কর শাস্তি হবে আপনি জাহান আগুনে জ্বলবেন সুরাত তোহার চুয়াল্লিশ নম্বর আয়তে আলাহ সুমতাল বলেছেন তোমরা ফিরনের কাছে যাও তার সাথে নরম ভাষায় কথা বলো নম্বর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 যাহার নামে রাজা করবে একই সাথে আমরা দেখতে পাই এর মাধ্যমে যেভাবে ফেরাউনকে সতর্ক ভাষায় সাবধান করে দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে ফেরাউনের সেই দাম্ভিক মেজাজ সেই জন্য উত্তেজিত না হয় ক্ষিপ্ত না হয় সেই জন্য বিষয়টিকে নম্রতার সাথে উল্লেখ করা হয়েছে আমাদের কাছে ওহির মাধ্যমে জানানো হয়েছে যে ব্যক্তি আমাদেরকে মৃত্যুক সাব্যস্ত করবে মুখ ফিরিয়ে নেবে তার উপর রাজা ভাসবে কাজেই মোসা ইসলামের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে মোসালাম এমনভাবে যেন তিনি আশা করছেন তুমি যেন এই ধরনের প্রত্যাখ্যানকারী না হো ফের তুমি এই না করো যে প্রত্যাখ্যান করবে তার উপর শাস্তি আসবে কেন তুমি এটাকে প্রত্যাখ্যান করবে এত সুন্দরভাবে মোসা ফের সামনে এই বিষয়গুলোকে উপস্থাপন করছেন সুতরাং আল্লাহ সুহাম তালাহ আমাদেরকে যা বলতে বলেছেন দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিনীত এবং নম্র হতে হবে কিন্তু এ নম্রতা বজায় রাখতে গিয়ে যেন মূল বার্তা হারিয়ে না যায় কেন না আমাদের মূল উদ্দেশ্য বিনয়ী হওয়া নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে মানুষের কাছে সদভাবে আল্লাহর দেয়া বক্তব্যকে পৌঁছে দেওয়া কোনো কিছুকে গোপন না করা আল্লাহ সুহামতাল্লাহ নবীদেরকে একটি আমানত দিয়েছেন সেটা হচ্ছে নবুবাদ মানুষের কাছে আল্লাহর বাণীকে সঠিকভাবে কাটা না করে হুবহু অবিকলভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এটা হচ্ছে নবুবাত কাজেই এই কাজে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে মানুষের কাছ থেকে কোনো তথ্যকে তারা গোপন করতে পারবেন না তাদেরকে সত্য বলতে হবে বা সিরাও অনাজিরা নবীদের কাজ সুসংবাদ দেওয়া এবং সতর্কবার্তা প্রদান করা যদি আপনি ইমান আনেন আপনি জানত লাভ করবেন যদি আপনি ইমান না আনেন আপনি জাহান নামের আগুনে জ্বলবেন খুবই সহজ শুনে করেন হে আমাদের রব আমরা আশঙ্কা করি সে আমাদের প্রতি জুলুম করতে পারে কিংবা উত্তেজিত হয়ে উঠতে পারে সে জুলুম কি হতে পারে সেরম মুসাকে হত্যা করতে পারে এবং অন্যত্র মুসা তিনি বললেন قال رَبِّ إِنِّي قَتَلْتُ مِنْهُمْ لَفْسًا فَأَخَافُ أَيْنْ يَقْتُلُونَ هيا امان رواب امين تا در ایک بيكتی قفتة کروه چه قادر امين بھائی کرو چه تر امين قفتة کروه اللہ سبحانه وتعالى تینی کی بولن اللہ سبحانه কলসন শু দূদ কালু ল কুম সুল কলসি লু নিল তুমনি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 যে প্রথম সংলাপ আমরা দেখতে পাই সেই সংলাপ খুব বেশি বড় নয় মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আয়াতগুলো সব পরিশেষ করতে পারেন কিন্তু প্রত্যেকটি আয়াতের অর্থ খুবই ব্যাপক এবং গভীর যার কারণে আমরা দেখতে পাচ্ছি সেই সংলাপকে আমরা তিনটি অংশে বিভক্ত করতে পারি প্রথম অংশে আল্লাহ সুবাহতাল্লাহ নিজের পরিচয়কে মুসাল্লাহ্লামের কাছে প্রকাশ করেছেন দ্বিতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ দুইটি মজিজা মুসাকে দান করেছেন যার মাধ্যমে মূসা আলাহিসাল্লামকে তৈরি করে নিয়েছেন এবং তৃতীয় অংশে আল্লাহ সুহামতাল্লাহ মুসা আলাহিসাল্লামকে হুবুহু দিচ্ছেন ঠিক কি ভাষায় কিভাবে কোন বক্তব্য মূসা ফেরকে উপস্থাপন করবেন এবং কি। সেই দাওয়াতের ফলাফল কি হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বলে দিলেন তারা কখনোই তোমাদের কাছে না তোমরা এবং তোমাদের আল্লাহ সুবাহ বলছেন তোমরা তার কাছে যাও এবং বলো ইন্না রাসুলা রাব্বিকা ফারসিল মা আসরা হোম তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়েই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 আমাদের কাছে এই অহিন আদিল করা হয়েছে যে ব্যক্তি এটাকে মিথ্যারোপ করবে মুখ ফিরিয়ে নিবে তার উপর আজাপ করবে যেভাবে বললেন যে ব্যক্তি হেদায়তকে অনুসরণ করবে তার উপরে শান্তি সালাম তেমনিভাবে বললেন যে ব্যক্তি সেটাকে মিথ্যা প্রতিপন্ন করবে তার উপরে আজাপ করবে অন্যত্র আমরা দেখতে পাই সুরা আরফে মূসা সাল্লাম যখন সম্বোধন করেছেন কথা বলা শুরু করেছেন তিনি বলেছেন ইয়া ফেরাউন হে ফেরাউন আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রাসুল সুতরাং এই সম্বোধনের শব্দটি আমরা দেখতে পাই লক্ষণীয় মুসালা এমনভাবে সম্বোধন করেননি যে হে আমার মনিব হে মিশরের মহা অধিপতি মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী এমন নয় যেটা উপাধি সেটা ধরেই মোসাল্লাম ফেরাংকে সম্বোধন করেছেন ফের হচ্ছে তার উপাধি হে ফেরাং সরাসরি নাম না ডেকে মুসা আল্লাহাম উপাধি ধরেই ডেকেছেন আদবকে রক্ষা করেছেন কিন্তু অতিরিক্ত ভক্তি মোসালাম প্রদর্শন করেননি